হরে কৃষ্ণ এবং সুখী হন দেখতে পাচ্ছি হরে কৃষ্ণ দলের সবাই হাসছেন তো ভালো হবে আমরা আবার দল দল এটা একটা বৈষ্ণব সম্মেলন দেখছি বৈষ্ণব সম্মেলন তো বৈষ্ণব সম্মেলনে কি করা হয় তো বৈষ্ণব কি করে তারা বিশেষ করে কৃষ্ণ কে করেন না নাকি তো আপনারা কি কি কি চান জানেন তো হরি কৃষ্ণ মহামন্ত্র সহিত মুখ্য এবং আরো অনেক অনেক বৈষ্ণব কীর্তন সঙ্গীত আছে আপনারা কিছু জানেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করমরে সেটা জানেন আপনারা নাকি ফরম করুণা ফহন দুই জন তাই গৌড় চন্দ্র সে জানেন কেউ জানেন কে জানেন হাত ধুলো পরম করোনা ফহন দুই জনের কমল যদি গড় না হইত তবে কি হয়তো কে জানেন তো এরপরে একটা বৈষ্ণব শিক্ষা সম্মেলন এই হচ্ছে আপনাদের ধন এই সকল কীর্তন রচিত হচ্ছে জয় রাধা মাধবা কে কে জানেন হাত ধুলেন তাছাড়া আরো অনেক শেখে নেন আমি বাংলা শিখেছি কি জন্য বিশেষ করে এইসব বৈষ্ণব সংগীত শেখার জন্য তো আপনাদের জন্য খুব সহজ আছে এইসব শিখতে শিখুন ঠিক আছে আমরা যাই রাধা মাধব গাইব করছার ভগীতা হচ্ছে এটা না কাল্পনিক মনগর বস্তু নেই সবকিছু যা আমরা করি সেটা প্রাচীন শাস্ত্র থেকে উদ্ধৃত হয় এই হরি কৃষ্ণ মহামন্ত্র হরি কৃষ্ণ যে এই কলিযুগে এই হচ্ছে উপায় সেটা পুরাণ শাস্ত্র থেকে আমরা করি বৃহ পুরাণে সেই প্রসিদ্ধ শ্লোক আছে হরে নামা হরে নামা হরে নাম ইকি বলম না গতিথা যে কলি কালে হরে হরেম হরে মনে নিশ্চয় কেবল নেই খনে কলিযুগে না আবার এবার শব্দ প্রযুক্ত হয় তো না আসছে মনে নিশ্চয় আর কোন বা উক্তি হয় না অন্য অন্যথা রূপে পরম গতি প্রাপ্ত হয় না এবং না এবং যোগ এই ঠিনে নিবার করা হয় মানে কর্ম জ্ঞান এবং যোগ না এই শব্দে সাধারণ অর্থ সবাই বুঝতে পারে যদি যদি শুনবে কত যদি জমেলা করবে তো কথা শুনতে পারবে আর অনেক কথা শুনতে পারবে না তো পুরাণ মনে প্রাচীন আগে কাল থেকে আসে তো চৈচন্য মহাপ্রভু হচ্ছেন এই কলিযোগ হরে নাম প্রবর্থক ইনি হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্ন রূপনগ জনের জীবন এই হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা ভাব দোতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপ যারা শ্রী চৈতন্য চার ছাঠ করে তারা বুঝতে পারেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবতার এর গভীর অর্থ কি আছে চৈতন্য হচ্ছেন কৃষ্ণ কিন্তু তিনি হচ্ছেন কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম তিনি krishna to krishna কৃষ্ণ এই artha অর্থ হচ্ছে এই পরমেশ্বর ভগবান krishna ব্রজ জীবন কৃষ্ণ এবং আর একটা আর একটা আর আছে শ্যাম না কালম তো কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণম এই কলিযুগে অবতীর্ণ হইলেন কৃষ্ণ কিন্তু এইবার তার অঙ্গ খান্তি শ্যাম তিনি গরূপেয়চলেন কৃষ্ণ যিনি শ্যাম বর্ণ আছেন এই বা গুপে কারণ তিনি গলিত তিনি ভগবান কৃষ্ণ তা পরম পৃষ্ঠা রাধিকা ভাব এবং অঙ্গকি গ্রহণ করে তো সেই রাধার অঙ্গকি কি রকম তপ্ত কৌরঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী মত কাঞ যদি গরম হয় অতন্ত গরম হয় সেটা ছাত্র কাঞ্চনা বল এবং সেই রকম বর্ণ না রং হচ্ছে শ্রী মাথি রাধিকার অঙ্গকান্তি তো সেই অঙ্গকান্তি এবং শ্রী মাধি রাধিকার প্রেম ভাব গ্রহণ করে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হইলেন গরূপে এই কৃষ্ণ সাধারণত সেই গৌর কৃষ্ণ আমরা কৃষ্ণকে বলে আমরা গৌর বল গৌর গৌরহরি গৌরঙ্গ গৌরচন্দ্র তার অনেক নাম আছে গৌর গৌর অবথা ইত্যাদি তো তিনি হচ্ছেন গৌরা অবথা এবং তিনি নাম। এই কলি যুগে হরিনাম সংকীর্থে এই চৈতন্য মহাপ্রভু গড় মহাপ্রভুর অবদান সেটা শাস্ত্র থেকে উদ্ধৃত হয়েছে ভীতি আছে শাস্ত্র তো ভগবান স্বয়ং শাস্ত্র কথা মেনে চলে পালন করে শাস্ত্র সেটা শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন শাস্ত্র উচ্চ হচ্ছেন কৃষ্ণ সকল বস্তু উৎস হচ্ছেন কৃষ্ণ ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ বলেন প্রভব আকে সব কিছু আসেন প্রভব মত সব কিছু থেকে আসেন এবং বিশেষ করে শাস্ত্র বৃদ্ধা সেটা ভগবান নারায়ণ থেকে আসে বেদা নারায়ণা সাক্ষাৎ এবং শাস্ত্রায় কি আছে ধর্ম কথা আছে ধর্মাংশ সাক্ষাৎ ভগবতম ধর্ম কি বস্তু আছে ধর্ম আমরা বুঝতে পারি ভগবানের থেকে কারণ ধর্ম ভগবানের থেকে অভিন্ন আছে ধর্ম ভগবানি ধর্ম ক্লানুৎন আধর্মা সৃজা অহম হৃয় সাধুন বিশয় দুষ্কৃতা ধর্ম সংস্থায়ুগে অত শ্লোক গীতা থেকে সব চাইতে প্রসিদ্ধ দুইটি শ্লোকের অর্থ যে হয়। এবং অধর্ম প্রবল হয় তখনই তখনই ভগবান স্বয়ং অবতীর্ণ হন ধর্ম পুনর স্থাপন করার এবং তিনি দুঃক আর অর্থাৎ যারা ধর্ম যারা ধর্মের বিরুদ্ধে তারা সংহার করেন ভগবান এবং তিনি ভক্তজন সাধুজনে পরিত্রাণ করেন এবং এইভাবে তিনি যুগে যুগে ধার্মা পুনর স্থাপন তো ভগবান হচ্ছেন ধার্মার উৎস ভগবান হচ্ছেন ধার্মা সংস্থাপক ভগবান হচ্ছেন ভগবানের ফালক ভগবান হচ্ছেন ধর্ম সংরক্ষক এবং তিনি হচ্ছেন ধর্ম ভগবানের এক নাম হচ্ছে ধর্ম তো ধর্ম আমরা শাস্ত্র থেকে বুঝতে পারি এবং ভগবান সবকিছু বলতে পারে ভগবান স্বতন্ত্র আছেন ভগবান চাইতেন তো কিছু নতুন সেই সনাতন ধর্ম সনাতন এবং সেই সনাতন ধর্ম কি আছে সেটা শাস্ত্র নির্ধারিত আছে তো শাস্ত্র শাস্ত্র মার্মা ভগবান নিজে এসে স্থাপন করেন এবং কখনো কখনো তারা বিশেষ দ্বারা তিনি স্থাপন করেন যেমন এ আধুনিক যুগে আমাদের পরমারাধা শ্রী গুরুপাদ ফদ্র শিলপূপাদ এই শ্রী ভক্তি বেদান্ত স্বামী হচ্ছেন ভগবান কৃষ্ণ এবং তার অভিন্ন ভগবান শ্রীকৃষ্ণ মহাপুরু বিশেষ প্রতিনিধি সেটা স্পষ্ট আছে তা অতুল এবং অপূর্ব অবদান থেকে শিলপ্রপাত দেশে গিয়ে সেই নরকে মতো পরিবেশের মধ্যে তিনি এই শুদ্ধ অতি বিশুদ্ধ গৌর বৈষ্ণব ধর্ম স্থাপন করেছেন সেজন্য আমরা বুঝতে পারি যে শিলপ্রভাত হচ্ছেন গোলোকে একজন দূত কলিকালে ধর্ম কৃষ্ণ নাম সংকেতন কৃষ্ণ শক্তি বিনা নহে তা প্রবর্ধন এটা কোন সাধারণ মানুষে কাজ নেই সাধারণ মানুষের হরিনাম প্রচার পৃথিবীতে পারে না সাধারণ মানুষের তো নোবেল পুরস্কার প্রাপ্ত হতে পারে না সাধারণ মানুষের তো দেশে রাষ্ট্রপতি হতে পারে না সাধারণ মানুষেরা ক্রিকেট চ্যাম্পিয়ন হতে পারে না সেজন্য যারা নোবেল পুরস্কার প্রাপ্ত হয় তারা মানব সমাজের মধ্যে সম্মানিত হয় যারা দেশে রাষ্ট্রপতি তারা সকল প্রজাদের থেকে সম্মানিত হয় যারা ক্রিকেট চ্যাম্পিয়ন তারা সকল ক্রিকেট সমিত সাধারণ মানুষ নন কিন্তু যারা সারা পৃথিবীতে কৃষ্ণ নাম স্থাপন করতে পারেন তাদের পদ কোটি কোটি নোবেল পুরস্কার প্রাপ্ত হয়ে লোকের পদ থেকেই উপর আছে তারা কোটি কোটি জর্জ বস সেইরকম বড় মানুষের পদ থেকেই অনেক উপর আছে তো লোকেরা মূর্খ আছে সেজন্য তারা বুঝতে পারেনা এখানে বৈশ্ব মেলান আয়োজিত আছে এবং কিছু লোকজন এসেছিলেন কিছু লোক সমাগম হচ্ছে সেটা ভালো আয়োজন ভালো হচ্ছে প্রচার হলো কিন্তু যদি প্রচা হতো যে এখানে শচীন তেন্ডুলকার আসবেন তো অনেকেই বলবে। হরি হরিব এবং লোক সমাগম এটা হতো যে অবদান আছে তো বিশেষ দক্ষতা আছে এক লাকড়ি দ্বারা বিশেষ লাখড়ি যা আমরা ব্যাট বলে তো তার দ্বারা বলকে। কি বলে ব্যাটিং করে সেটা এবং বিচার করি কিছু খেলা আছে এই ছেলেরা তো খেলা করে এবং বড় হয়ে তাদের বুদ্ধি যদি ছেলেদের মতো তারা বড় হলেও তারা খেলা করে এবং লোকেরা যাদের বড় হয়ে জীবনে কি উদ্দেশ্য আছে এইরকম চিন্তন করা উচিত তো ছেলেদের মতো সারা জীবনে শুধু খেলা পিছনে ব্যস্ত থাকা সেটা মানব জীবনের উদ্দেশ্য না ওই ছোট মেয়েরা খেলছে ঠিক আছে এরা ছোট আছে কিন্তু বড় হয়ে শুধু খেলা করে এটা কি এটা মানব জীবনের উদ্দেশ্য ওই ওয়ার্ল্ড কাপ যখন হয় ওয়ার্ল্ড কাপ আছে না ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এবং ফুটবল ওয়ার্ল্ড কাপ তো কোটি কোটি মানুষ দেখে রাতে মাছ মাঝখানেও এই মাছ যদি চলে তো তো সারা রাতে জেগে থাকে তার জন্য কিন্তু ধর্মের জন্য জীবনে কি উদ্দেশ্য আছে খুব কম লোকের রুচি আছে এই তো খনি যুগ এই যে খনি যুগে এই লোক অনেক লক্ষণ আছে এটা তো শাস্ত্র কথা আছে যে এই মানুষের জীবনে বিশেষ উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্য নেই ম্যাচ দেখ উদ্দেশ্য আছে লুদৌর্লভ বহু সম্ভবানুষ্য অর্থদম অনিত্যমি মনুষ্য জীবনের উদ্দেশ্য তো প্রথমে বুঝতে হবে যে এই মানব জন্ম প্রাপ্ত কর অতি দুর্ব আছে চৌরাশি লক্ষ প্রকার জীব জাতি আছে তার মধ্যে মানুষের সংখ্যা অনেক কম আছে যেমন একটু আগে আমরা কিছু লাভ করেছি যে এই বাংলাদেশে মানব সংখ্যা যদি পনেরো কোটি আছে তাহলে সম্ভবত মশা সংখ্যা পনেরো হাজার কোটি হবে মশা সংখ্যা প্রত্যেক মানুষের জন্য এই ক্ষতি মশা আছে আমার সোনার বাংলা আমি তোমায় তোমায় ভালোবাসি কিন্তু সোনার বাংলা মশারা তো ভালোবাসি কিন্তু বৈষ্ণবেরা মশারা ও ভালোবাসে হরি কে্তন করে যা যারা আমাদের আসছে তারা ও হরি কৃষ্ণ তারা কলান হয় আপনি হারিব বলছেন আপনি বল। মশার কথা বলে আপনি হরি বউল বল জীবন খুব দুর্লভ আছে এই কথা আমরা যদি ঠিক মতো বুঝি না এবং শুধু আহার নিদ্রা মাইথুন খাওয়ার জন্য বিশ্রামের জন্য ভয়ে জন্য এবং মাইথুনের জন্য জীবন যাপন করি তাহলে খুবই সম্ভব হবে যে এই দেহ রকপরে আমরা কি করব এই বড় লোক আসলে আমরা পরে হাসে দাঁড়া কথা বলছি কিন্তু এর অর্থ খুবই গভীর আছে এটা আসলে হাসা ব্যাপার নেই যে আমরা এই দোলভ মানব জীবন পেয়েছি এবং আমরা শুধু হাসপরিহাসের জন্য জীবন কাটাই কিন্তু মানব জীবনে কি উদ্দেশ্য আছে সেটা চিন্তনে তো লবাসু দৌর্ভ আমি ইদং বহু সম্ভবন্ত সত্ত্বেও তো হবে মানব জীবন এ অর্থ আছে বিশেষ উদ্দেশ্য আছে সেটা কি যে আমরা বেশি দিন না কিন্তু পথনে আগে মৃত্যুর আগে আমাদের যা কর আমাদের পুনার উচিত আরো হবে না এটা মানব জীবনের উদ্দেশ্য যাতে আমরা আবার মানুষ হবে না আবার মশা হবে না আবার ইন্দ্র হবে না আবার ব্রহ্মা হবে না আবার কীট কৃমি পঠেনা তো নিশ্চয় আশ পরম শ্রেয় পরম শ্রেয়ার জন্য আমাদের জীবন যাপন করা উচিত এবং আমি যদি মনে করি যে বিষয় সুখ প্রাপ্ত হয় ইন্দ্রীয় সুখ প্রাপ্ত হয় সেজন্য ভোগ বিলাস জীবন করা উচিত তাহলে বুঝতে হবে যে আমি যখন মশা তখন ভোগ বিলাস করেছি আমি যখন গাধার ছিলাম সেই সময়ও আমি যখন বৃক্ষ ছিলাম আমি যখন কিট ছিলাম তো এইসব অবস্থায় আমি ইন্দ্রিয় সুখ পেয়েছি তো এই মানব জীবন পেয়ে। আমাদের কর্তব্য আছে গুরু সাধু আমাদের আমার পরম শ্রেয় হবে তো সেইখানে মহাপ্রভু এসেছেন এই কলি আমাদের সেই পথ দেকান hocam এই কলেজে যোগে কothor তপস্যা করা সম্ভব না এই কলেজে যোগে ঠিকমত যোগ্য হোম যোগ্য আয়োজন করা সম্ভব না এই কলেজে যোগে সম্পূর্ণ নিয়ম গুলো পালন করা সাথে পূজা প্রণালী পালন করা সম্ভব না সেই জন্য হরে নামা হরে নাম হরে নাম হেবেলমা শেবনা শেবনা শৈব গর এই হচ্ছে শাস্ত্র শাস্ত্রীয় নির্ধারণ চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রচারিত হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা বিশেষ করে এই এসেছেন এবং এখানে গ্রামে গ্রামে গিয়ে হরিনাম প্রচার করেছেন এখন সারা পৃথিবীতে মহাপ্রভুর কৃপা প্রসারিত হচ্ছে তো আমরা আপনাদের কাছে নিবেদন করছি যাতে আপনারা বুঝবেন আপনাদের কিরকম সুযোগ আছে আপনারা সহজে বুঝতে পারেন এই সংস্কৃতি এই বিশুদ্ধ हजार टा दिए हरि नाम, नाम पेशाधारोल के किच अमूल वस्तु जगते टा पैसा डलर यो सोना चाननी তো সবকিছু নিয়ে হরিনাম তো সেটা কোন নাম হচ্ছে গোলোকেরা প্রেম ধন এবং সেই ধন আমরা লাভ পারি কিভাবে আমাদের মন চেতনা যদি শুদ্ধ হয় আমাদের অভিপ্রায় এবং অভিলাষ যদি শুদ্ধ হয় তাহলে সেই শুদ্ধ নাম আমাদের হৃদয়ের মধ্যে হবে তো এই আমাদের চেতনা কাম ক্রোধ লোভ আদি দ্বারা দূষিত আছে তো আমরা কিভাবে শুদ্ধ হতে পারি নামে দর শুদ্ধ নাম গ্রহণ করার জন্য চেতনা শুদ্ধ হতে হবে তো এই আমাদের চেতনা অশুদ্ধ অশুদ্ধ আছে কিভাবে শুদ্ধ হতে পারে নাম গ্রহণের দান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন যে নাম সংকীর্তন প্রথম প্রক্রিয়া হচ্ছে চৈত দর্পণ মার্জনাম অবিশুদ্ধ নঙ্গনা শুদ্ধ হয়ে যায় নামে দ্বার কিন্তু সেই নাম শুদ্ধ বৈষ্ণব থেকে গ্রহণ করতে হবে যারা অশুদ্ধ যারা নিজে শাস্ত্রীয় কোন নিয়ম পালন করে না যারা ফেসহারী গুরু না তথাকথিত বৈষ্ণব তারা নাম পরিবেশন করা কোন অধিকার নেই সেজন্য পায় তারা কিছুই পাচন না সে শুধু নামে অক্ষ তারা পায় কিন্তু কোন প্রাণ নেই যাদের খাচ্ছে কৃষ্ণ আছে তাদের অধিকার আছে কৃষ্ণকেই দিতে সেজন্য মশয় বলেছেন ও হে বৈষ্ণব ঠাকুর সেই তোমা কৃষ্ণ দিতেই পার তোমারও শক্তি আছে সকালের শক্তি নেই কৃষ্ণকেই দিতে যাদের কাছে কৃষ্ণ আছেন তাদের অধিকার আছে যারা ধারী গুরু তারা দিতে পারে না তো এই সকল কথা বুঝতে হবে অনেক কথা আছে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে সকল কিছু বোঝানো সম্ভব সেজন্য এই অনুষ্ঠান বাইশ সম্মেলন আয়োজিত হচ্ছে কি জন্য যাতে আপনারা কিছু অনপ্রাণনা পাবে আপনারা প্রেরিত হবেন নিয়মিত ভাবে কৃষ্ণ ভক্তি সাধনা করতেন এমনি আপনারা এখানে আসছেন এবং আপনারা অনেকে ঘরে তো তবু এখানে আসা থাকে আপনাদের আধ্যাত্মিক একটু উপকার হবে কিন্তু আমরা করছি, এই রকম মানুষের জীবনে প্রকৃত উদ্দেশ্য কি আছে এবংকল্প করবেন যে আজ থেকে এই থেকে। আমি আরো সংসার যাব না আমি আরো বাজে টিভি দেখব শুদ্ধ কৃষ্ণ ভক্তি অনুশীলন সেটা হচ্ছে আমাদের প্রচেষ্টা আমরা সবকিছু যা বলি আছে শাস্ত্র এবং সেই জন্য আমরা নিজে বুঝতে পারি অনুভব করতে পারি যে এই পন্থা সর্বোৎকৃষ্ট আছে এবং আমরা যেমন আপনারা যদি তো এই সকল কথা আমরা বলছি যে আপনাদের হৃদয়ের মধ্যে সেই প্রেরণা হবে শুদ্ধ কৃষ্ণ ভক্তি গ্রহণ করার জন্য সেই হচ্ছে আমরা জানি যে অনেকে গম্ভীরতার সহিতে সব কথা মানলেন না তবু আমাদের কর্তব্য আছে শ্রেষ্ঠ করতে তো আমরা প্রসন্ন আছি আপনাদের উৎসাহ দেখতে যে হরি হরিনামের জন্য আপনাদের উৎসাহ আছে এবং আমরা এবং অবশ্যই এই নাম প্রবর্ধক শ্রীকৃষ্ণ চৈতন্যভু আর অনেক প্রসন্ন হবেন আপনারা যদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রামা হরে রামা রামা রামা হরে হরে তো আপনারা যদি এই শুদ্ধ বৈষ্ণব ধর্ম সম্বন্ধে আরো কিছু জানতে চান সেখানে সেখানে যথা যথাযথ বিশেষে পাওয়া যাচ্ছে সুপ্রভাত অনেক অনেক দিব্য রত্ন রূপে উপলব্ধ আছে এবং আপনারা প্রবর্ধক শ্রীকৃষ্ণ মন্দির যেতে পারবেন এই বা সপ্তাহের মধ্যে সেখানে সাধুর সঙ্গ বৈষ্ণব সঙ্গ লাভ করার জন্য এবং হরি কথা শ্রবণ করার জন্যে নন্দন খানেও শ্রী রাধা মাধব মন্দির আছে শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায় এখানে এখানে উপলব্ধ আছে এক বয় ছোট বই বৈষ্ণব শেখা ও সাহায্যে কিভাবে আপনারা গৃহস্থ আশ্রমে কৃষ্ণ ভক্তি পালন করতে পারেন এর মধ্যে নির্দেশ আছে কিভাবে বৈষ্ণব সম্প্রদায় পূজা বেদি স্থাপিত হয় পূজা করা হয় চিলাক ধারণ করা হয় ইত্যাদি আপনারা পাবেন এই বৈষ্ণব শিক্ষা ও সাধনা পুষ্টিকা থেকে আরো বিস্তৃত ভাবে আপনারা যদি শিখতে চান আর একটা বই আছে আমার দ্বারা লিখিত নবীন ভক্তদের জন্য কৃষ্ণ ভক্তি অনুষ্ঠিত এবং আপনারা যদি খুব গম্ভীরতার সাথে কৃষ্ণ ভক্তি করতে চান এই বই কৃষ্ণ ভাবানায়ক ব্রহ্মাচার্য আপনারা পাঠ করতে পারবেন এতে শুধু এই বই তো শুধু নয় জন্য আছে কারণ ব্রহ্মাচার্য ব্রহ্মাচার্য এব্দ এই শব্দ আর্থ হচ্ছে ইন্দ্রিয় ইন্দ্রিয় সংযম আধ্যাত্মিক জীবনে অধিষ্ঠিত হয় কিভাবে তো সম্পূর্ণ গম্ভীরতা সহিত কৃষ্ণ ভক্তি অনুশীলন করিদি আছে যার মধ্যে ষোলোটি বাংলা প্রবেশন রয়েছে এই তিনটি বয় এবং ক্যাসেট এই মঞ্চের সামনে লাভানা বুক থেকে আপনারা পাবেন হরে কৃষ্ণ